আবু হুরাই রাহ রাজন হতে বর্ণিত তিনি বলেন আবুল কাসেম নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার নামে নামকরণ করতে পারো কিন্তু আমার উপনামে তোমাদের নাম রেখো না